السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المنسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين وبعد شامعين درشقين درمرة الله صلى الله عليه وسلم إمام أبو جافت وحبه رحمت الله عليه رجيته باين وعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع درعك در برنان اكتبتل اكتبتل اكتب يونجشونيه جيكاني عماد الإمام بودت لنجا الجنة والنار مخلوقاتاني لا ت যা কখন নিঃশেষ হয়ে যাবে না যা কখনো ধ্বংস হবে না এর আলোচনা আমরা গত পর্বে শুরু করেছিলাম জাননাতে বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি বিশেষ করে জান্নাতে আল্লাহ তালা কি রেখেছেন মা আল্লাহ উদন উন সামায়াতলা কালার রসুল্লাহাম জিভাই বলেছেন জাননাতে রয়েছে যে যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শুনিনি এবং যা অন্তরে কখনো উদিত হয়নি এমন জিনিস আল্লাহ তালা রেখে দিয়েছেন জাননাতে আমরা বলেছিলাম জান্নাতে আল্লাহ তালা এমন গাছ রেখে দিয়েছেন এমন গাছ রেখেছেন যে গাছগুলো ছায় মানে একশো বছর সফর করতে পারবে এগুলো আলোচনা আমরা বলেছিলাম যে এটা যেমন আছে তেমনি ও জান্নাতের সিদ্ধাহা রয়েছে তেমনি ও জান্নতে সাজা তুবা রয়েছে অর্থাৎ এমন গাছ যে গাছের বাকল থেকে জান্নাতিদের পোশাক বের হবে এটা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন এই জান্নাতের প্রত্যেকটি গাছই কিন্তু ছায়া যুক্ত রসুল আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমি বলেছেন ওদিন আ মানুষ وعامل الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا لهم فيها ازواج مطهره وندخلهم زللا ظليلا اجرى ایمان انসে আমল সালেক করেছে iman o amal saleh korbe taderke allah taala provesh koraben emon jannate jar niz diye nodi somo probahito nodin allah probahito khalidina fih shikan tara chirosthayi vabe thakbe abadan যেখানে আদো আজও তার পবিত্র স্ত্রীর থাকবে অনুদ হিল হুম তাদেরকে প্রবেশ করাবো এমন ছায়া যে ছায়া প্রলম্বিত স্থায়ী ছায়া তাদেরকে প্রবেশ করব জান্নাতের সমস্ত গাছে ছায়া যুক্ত গাছ এবং সেটা অনেক বড় বড় গাছ তা আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইমান এবং আমল সালেহ সাথে জান্নাতের প্রবেশ করা জিনিসটা যুক্ত কিন্তু জান্নাতের গাছ কিভাবে রোপণ করা হবে এ বিষয়ে হাদিস রসুল্লা সাল্লা বলেছেন যে লাকি টু ইব্রাহিম লাইলতা বি যেদিন আমার ইসরা হয়েছিল অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ ত নিয়ে গেছেন ইসরা এবং মেয়েরাজ রাতিতে রাতের প্রহারে তিনি ইসরা সফর করেছেন এবং মেয়েরাজ সেদিন ইব্রাহিম আল্লাহলামের সাথে দেখা হয়েছিল মোহাম্মদ সাল্লাস্লাম তিনি বলেছেন ইয়া মাহমদ তখন ইব্রাহিম আল্লাহ সালাম বলেছেন হে মাহমদ আক্রে উম্মত আপনার উম্মতকে আমার পক্ষ থেকে জানিয়ে দিন আন্নার জন্া আর্দুন তৈ বাত্তর বাক एक्ट, जे, दुल्ला जार ग रोपण विषय हम गा कि रोपण कर सबकि गोपण যখনই বলবে সুবহান এর মাধ্যমে জান্নাতের গাছ রোপন করতে সে পারে সুতরাং জান্নাতের গাছ রোপণের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে বেশি করে এই জান্নাতের যে জানাতে আমরা যাব সেই জানাতে আগে থেকে প্রস্তুত করার জন্য নিজে কিছু আমল করে তার জন্য নিজেকে তৈরি করা আমাদের অত্যন্ত জরুরি দর্শকবৃন্দ জান্নাতের গাছের কাণ্ড কিরকম হবে এটা কিন্তু রসুল হাদিসে বলে দিয়েছেন হাদিসে হসালাম বলেছেন মাহফিল জান্নাতি সজিরতন ই শাহিন দেহাব জান্নাতের জান্নাতের যত গাছ আছে সমস্ত গাছের তার কাণ্ড হবে স্বর্ণের আল্লাহ আকবর স্বর্ণের কাণ্ড দেখতে রকম হবে এখন দুনিয়াতে হয়তো আপনার কাছে সেটা পুরোপূর্ণ ধারণা আসবে না কিন্তু চিন্তা করে দেখুন যদি সেরকম সৌন্দর্যমণ্ডিত গাছ হয় আর আপনি সেখানে অবস্থান করেন আপনার অবস্থান কেমন হবে সুতরাং আমাদের সেই জান্নাতের জন্য বেশি বেশি কাজ করা উচিত যেখানে আমাদের ইমাম বলছেন আবু জাহর রাহাবি রহমতুল্লাহ আলী যে আল আলজনাত কাতান যে জান্নাত এবং জাহান্নাম কখনো নিঃশেষ হবে না স্থায়ী জিনিস তার ন্যায় মত জান্নাত যেমন স্থায়ী তার ন্যায়মত স্থায়ী জাহার নাম যেমন স্থায়ী আমরা জান্নাতের আলোচনা বলছি যেহেতু সেহেতু বলি জান্নাতের ন্যামত স্থায়ী কখনো শেষ হবে না নিঃশেষ হবে না কখনো কেউ নিষেধও করবে না সেখানে যারা যাবে তারাও স্থায়ী হবে সেখান কোথাও তারা চলে যাবে না সেখানতে কোথাও তারা তাদেরকে সফর করে দেওয়া হবে না এবং সেটা কখনো তারা সেখানে মারা পড়বে না আল্লাহ তালা কোরআন কানিম বলছেন হাত سندخلهم جنات تجري من تحت الانهار خالدين في ابدا وعد الله حق ومن أصدق من الله قيل ارجال ایمان نے عمل صالح کرے তাদেরকে আমি প্রবেশ করাবো এমন জান্নাতে যার নদী দিয়ে না সমপ্রবাহিত সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে اللہর ওয়াদা হক সত্য ওয়াদা আল্লাহর ومن أصدق من الله قيل আল্লাহছে কথার দিক থেকে সত্য বলার কি আছে আর কি আছে তিনি বলেছেন যেহেতু তিনি ওয়াদা করেছেন অন্য ayat Allah taala bolchen innal ladina amanu wa amilus salihat kanat lahum jannatul firdausi nuzula jodi imanan be amul salih korbe tader jonno jannatul firdaus rakha hoyeche mehmandari hishebe khalidin fiha shekhane tara sthayi bhabe thakbe la yabghuna an ha hiwala shekhante onno khane jawar chinteo tara নিরাপদময় স্থানে নিরাপদ ফি জান্নাতিন জান্না থাকবে মিহি এবং পুরু রেশমি তারা পরিধান করবে মোতাকাবিল পরস্পর সামনাসামনি অবস্থান করবে আনন্দ উপভোগ করবে একে অপর দিয়ে পিছন দিয়ে বসে থাকবে না মন খারাপ করবে না আনন্দ উপভোগ তারা অবস্থান করবে কাদালিকা শুধু তাই নয় যারা তারা বসবাস করে পরস্পর যেমন আনন্দ ভোগ করবে আলোচনা করবে আবার যেন একাকিত্ব অবলম্বন করবে তাও তারা একাক্তে থাকবে না কি হবে তাদের আল্লাহ বলছেন তাদেরকে আমি ডাগর নয়না নয়নাহুরদের সাথে বিয়ে দিয়ে দেব। দেবো ইয়াদুল আমিন সেখানে তারা ডাকবে আহ্বান করবে যে কোন ফল দরকার ডেকে নিয়ে আসবে নিরাপত্তার সাথে এই ফল খেলে তাদের ক্ষতি হবে না এই ফল ডাকলে বাধা পড়বে না সেখানে তাদের কোন মৃত্যু আসবে না কারণ আগে তাদের মৃত্যু যেটা চলে গেছে এটা ছাড়া আর কোন মৃত্যু সেখানে তাদের জন্য আসবে না ও আকাহম আয়দায় জাহিম আল্লাহ তাদেরকে জাহান থেকে মুক্ত করবেন ফদল রব্বিকা আপনার রবের পক্ষ থেকে বিশেষ নামত এবং দয়া সেটা দায়ালি কিয় আল ফৌজুল হচ্ছে মহান মহান সফলতা মহা সফলতা জান্নাতে গেলে স্থায়ী হবে সেখানকার সেখান গাছ গাছালে স্থায়ী হবে ফল ফলের স্থায়ী হবে কোনো কিছু বাদ পড়বে না এটাই আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম সুতরাং এই জান্নাতের জন্য আমাদের আমল করা উচিত ইমান এবং আমাদের সহালের মধ্যে আমাদের সময় ব্যস্ত থাকা উচিত ইমান এবং আমরা সালের মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করা উচিত দর্শক আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জান্নাতের গাছ গাছালি জান্নাতের ফল ফলাদি নিয়ে এখন আমরা আলোচনা করতে চাই জান্নাতের স্তর বিন্যাস নিয়ে জান্নাতের সব মানুষকে একই স্তরে থাকবে না এই রকম নয় আল্লাহ তালা কিন্তু তাদের ভিন্ন ভিন্ন দরজার কথা উল্লেখ করেছেন কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন ওমাই আর যে কেউ আসবে আল্লাহর কাছে ইমানদার হয়ে অথচ সে ভালো আমল করেছে অর্থাৎ ইমান এবং আমলে সহে করেছে তা কি হবে রাজ জানাতের উঁচু উঁচু স্তর সমূহ থাকবে এই উঁচু স্তরগুলো যেহেতু বলেছেন উঁচু স্তরগুলো থাকবে উঁচু স্তর যেমন আছে সেখানকার অধিবাসীরাও ভিন্ন ভিন্ন আছে এবং প্রত্যেকে তার স্তর অনুসারে সেখানে স্থান পাবে আল্লাহর বিশেষ বান্দারা মোত্তাকি যারা তাদের ইমান এবং তাকোয়া অনুসারে সে স্থানগুলো তাদের জন্য বরাদ্দ দেয়া হবে মহান আল্লাহ তালা বলছেন আল্লাহ যতটুকু ইচ্ছা তিনি করেন ততটুকু দুনিয়ার বুকে তাকে দিবেন সুম্মা জাহলা আলাহু জাহান তার তাদের নির্ধারণ করবে জাহান্নাম যেখানে সে দগ্ধ হবে নিক্ষিপ্ত নিন্দিত হয়ে সেখানে তারা সে দগ্ধ হতে থাকবে আর যে কেউ আখেরাতের ইচ্ছা করবে শুধু ইচ্ছা করলে হবে না এর জন্য প্রচেষ্টা চালাবে যতটুকু পারে তার প্রচেষ্টা অনুসারে করবুয় মেনুন ইমানদার হয়ে প্রচেষ্টা করছে অর্থাৎ সৎ কাজ করেছে ভালো কাজের তাদের প্রত্যেকটি প্রচেষ্টা আল্লাহর কাছে গৃহীত হবে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ সে গুণগ্রাহী হিসাবে শুকর গুজার হয়ে তাদেরকে কাজ তিনি প্রদান করবেন কি করবেন আল্লাহ বলে দিয়েছেন কুল্ল নুমিদুহাউল আতা এদেরকেও দিব ওদেরকেও দিব আল্লাহ দানের পক্ষে দান থেকে ওমা কান আত্বিকা মাহদুরা আপনার রবের দান কারোর জন্যই বন্ধ হবে না যাহার নামে যারা যাবে তাদেরকে দিতে কমতি হবে না কোনটাই বন্ধ হবে না যেটা চিরস্থায়ী ভাবে তাদের জন্য বরাদ্দ করা হবে এরপর আল্লাহ তালা বলছেন উন্না বারা জাতিরা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তার দুনিয়ার বুকেও মানুষকে একে ওপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু আখেরাতে সেটা অনেক তারতম্য হবে অর্থাৎ মানুষের স্তর জান্নাতে যারা যাবে তাদের স্তর বিন্যাস অত্যন্ত বড় ধরনের তারতম্য মধ্যে থাকবে কোনোটা একরকম হবে না দুনিয়ার বুকে যেভাবে মানুষ তারতম্য মধ্যে আছে জানাতে এরছি ভালো তারতম্য থাকবে দুনিয়ার বুকে মানুষ জোর করে হয়তো কিছু দিনের জন্য সে আনন্দ উপভোগ করে যাচ্ছে কিন্তু আখেরাতে সম্পূর্ণ এই নিয়ামক হবে এই ব্যস্তত এই তাদের যে স্তরের বিন্যাস হবে সম্পূর্ণ ইমান এবং তা কর নির্ভরশীল হয় যে যত সুন্দর কাজ করেছে সেইভাবে তার স্তর তত উঁচুতে স্থান পাবে কোরআনে কারিম আল্লাহ তারা এই পরিপূর্ণ জিনিসটি তুলে ধরেছেন যে দুনিয়া বাসীদেরকে দেন আখেরাতের কেও দেন কাউকে তিনি বন্ধ করেন না দুনিয়ার বুকে কিন্তু আখেরাতে সেটা তিনি রেখে দিয়েছেন জান্নাতীদের জন্য এবং জান্ন বিন্যাস তিনি ভিন্ন করবেন আল্লাহ কিন্তু আখরাতের দরজা আখরাতের স্তর সেটার সাথে না আখরাতের সেটাই হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় স্তর উচ্চ স্তর দুনিয়ার তুলনায় আখরাত সেটা অনেক অনেক অনেক উন্নত মানের স্তর আল্লাহ এই আল্লাহ আখরাতে ইমানদারের জন্য রেখে দিয়েছেন তর যারা সর্বোচ্চ স্তরে থাকবে তারা হচ্ছে সর্বোচ্চ স্তরে থাকবে অন্যান্য ইমানদারের উপরে তাদের স্তর থাকবে আরও উপরে আল্লা তালা কোরআনে কারিম বলেছেন তিলকের রসুল ও ফদাল না এই রসুলদের তাদের কারো উপরে কাউকে আমি আমরা শ্রেষ্ঠত্বর দিয়েছি অর্থাৎ জান্নাতি দিয়ে যারা যাবে জান্নাতির মধ্যে কাল্লাম আল্লাহ দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত করেছেন কথা বলে কাউকে শ্রেষ্ঠ দিয়েছেন ওরফ আরা কাউকে শ্রেষ্ঠ দিয়েছেন সম্মানের দিয়ে সম্মান দিয়ে ও আইনাদ তারপর তিনি বলেছেন আমি ইসারিয়ামকে প্রমাণ তাকে রহুল কুদুস্যাল স্তর বিন্যাস করেছেন জানাতে যাবে সব একই কাতারে একই সমান্তলা থাকবে না অন্য আল্লাহ বলছেন হুম দা রাজা তাদের স্তর বিন্যাস বিভিন্ন রকমের স্তরে তা থাকবে অল্লা বাসির তারা যে আমল করছে আল্লাহ তালা সেটা দেখছেন তাদের তার কোনো কিছুই তার চোখের বাইরে আলে চলে যাচ্ছে না এই দরজাসম আমলের কারণে আল্লাহ তালা যখন মানুষ বেশি আমল করবে সুন্নতের উপর বেশি আমল করছে তখনই সেটা দরজা বর্ধিত হবে হ্যাঁ বেশি আমলটা অবশ্যই যেন শূন্যতের পর্যায়ে হয় এমন যেন না হয় আমল বেশি করছে শূন্যতের বাইরে কিন্তু গ্রহণযোগ্য হবে না শূন্যতের উপর যত বেশি আমল করতে পারবে ততই তার মর্যাদা আল্লাহর দরবারে আরও বেশি বৃদ্ধি পাবে কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন অলিকুল্লিন দরজা তুমি আর যারা যে আমল করেছে তারা যে আমল করেছে সে আমলের কারণে তাদের প্রত্যেকের স্তর বিন্যাস ভিন্ন হবে আলাদা আলাদা স্তর হবে উঁচু উঁচু থাকবে পরিপূর্ণ যা যা আমি দিব তাদেরকে ও হম তাদের কোন রকম জুলুম করা হবে না আল্লাহ তাদেরকে পরিপূর্ণ আজ তাদের আমলের পরিপূর্ণ যা দিতে পারেন এই জন্য তিনি তার স্তর বিন্যাস রেখেছেন মনে রাখতে হবে যে আমাদের যে জান্নাতে যারা সর্বোচ্চ স্তরে থাকবে তারা কারা তারা তো থাকবে ওই ব্যক্তিরা যারা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তাদের জন্য স্তর আল্লাহ বলে দিয়েছেন লিমান যে যে ব্যক্তি আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে দুনিয়ার বুকে পুরো সময়টায় এই ভয় নিয়ে কাটিয়েছে এবং অন্যায় কাজ কাজত্যাগ করেছে ন্যায়ের উপর ছিল সৎ কাজ করেছে তার জন্য দুটি জান্নাতের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যে জান্নাতের গুণাগুণ বর্ণনা করেছেন যে এই হবে এই হবে এই হবে আবার আবার বলেছেন যে এর পরে থাকবে কিছু জান্নাত অমিন্দু নিহিমায় জান্নাতান অর্থাৎ আগেটা নিচু স্তরের একই স্তরের নয় তো জান্নাতের স্তর বিন্যাস রয়েছে আগে দুইটা থাকবে উঁচু স্তরে যারা মাখা মানে খাফা মাখা মরাবিহী জান্নাতান আর যা সাধারণ ইমানদার তাদের জন্য নিচু স্তরে আর দুইটা জানাত রয়েছে কারণ দুটি দুটি কিন্তু উচ্চ মানের কিন্তু স্তর বিন্যাস হিসাবে একটি চেয়ে একটি নিচু যারা বেশি আল্লাহ তাকে অবলম্বন করবে আল্লাহর খাওয়ফ ও খাসিয়া যাদের মধ্যে বেশি থাকবে ভয়ভীতি বেশি থাকবে দুনিয়ার বুকে প্রত্যেকটি কাজে আল্লাহ তালার কথা স্মরণ করেছে এবং ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এই অবস্থায় সেই জন্য সেরার উপর নির্ভর করে তার দুইটি জান্নাত দেওয়া হবে উঁচু স্তরের এরপরে যারা সাধারণ স্তরের মানুষ ইমানদার থাকবে তাদের জন্য এর নিচু স্তরের দুটি জান্নাতের কথা কোরআনে কারিমে বলে দিয়েছেন আল্লাহ তালা যেমন আল্লাহ তালা বলে দিয়েছেন যে ফিহিমা আইনায়নে তাইজেরিয়ান যে যারা উঁচু স্তরে জান্নাতে থাকবে তাদের দুটি নাহার থাকবে প্রবাহিত চিরপ্রবাহিত চিরপ্রবাহিত আবার যারা যখন জান্নাতের কথা আসছে পরবর্তী জান্নাতের কথা আসছে দুইটি জান্নাতের কথা আসছে তখন সেরা বর্ণনা করছেন ফিহিমা আইনানদ্দা খাতান যেখানে প্রস থাকবে যে প্রশ্রমগুলো উপচে পড়া পানি থাকবে আগেরগুলো अनब्रत सूंदर भाव मिहि भाई चले जाचे पड़ा पानी उपचे पड़ा पानी थको हम एक रकम नईटर मध्य किसान पार्थक्य रही है कारण उपचे पड़ा पानी चेहर साधारण भाव चले जा सौ बेसिंग सौंदर्य दिक मर्थ যারা আল্লাহকে ভয় করবে তাদের জান্নাতের মশ্যাদার অনেক উপরে থাকবে যারা সাধারণভাবে ইমানদার রয়েছে ভয়ে কমতি ছিল জান্নাতের গেছে কিন্তু তাদের সেই জান্নাতের স্তর একরকম হবে না কোরআনে কারিম আল্লাহ তালা প্রথম দুই জান্নাতের সম্পর্কে বলেছেন ফি হিমা যে প্রথম যারা আল্লাহকে ভয় করবে তাদের জান্নাতের স্তরে তাদের যে নামত দেয়া হবে সেই ফল ফলাদি একই প্রত্যেকটি ফল থাকবে দুই ধরনের অর্থাৎ যে কোনটা চিনে কোনোটা চিনে না কোনটা শুষ্ক কোনোটা তাজা কোনটা থাকবে যে ব্যাপক কোনটা ব্যাপক এরকম ভিন্নভাবে তারা বিভিন্ন রকম তারা নিতে পারবে আব যখন পরবর্তী দুইটি জান্নাত অর্থাৎ যাচ্ছে পরবর্তী মানের যে জান্নাত দুটির কথা আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে পরবর্তী দুইটি ফিহিমা ফাঁকে তুয়া নখ লুয়া রুম্মান সেখানে সব রকমের ফলের কথা বলছে এখানে ফল নির্ধারণ করে দেওয়া হয়েছে বলছে যে এখানে ফাঁকেহা থাকবে ফল থাকবে খেজুর গাছ থাকবে রোম্মান থাকবে অন্যগুলি বলে নাই তার অর্থ হচ্ছে এখানে এই জিনিসগুলো প্রাধান্য থাকবে আর ওখানে সব রকমের ফলের প্রাধান্য থাকবে জান্নাতের স্তরের বিন্যাসের সাথে সাথে তার মানেরও বিন্যাস তার সৌন্দর্য তার ফল তার ফল ফলাদি তার সব কিছু আলাদা হবে সুতরাং আল্লাহ তালা তিনি সব কিছু করতে সক্ষম অন্য আয়তে আল্লাহ তালা যেমন বলেছেন যারা জান্ন প্রথম যারা জান্নাতের যাদের সর্বোচ্চ স্তরে জানাতে যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন মূর থেকে আলা না আয়লা পুরসীম বা যে যারা যারা আগে যারা যাচ্ছে সবার উপরে যারা তাদের জান্নাতের ঘরে বলা হচ্ছে যে তারা ঠেস লেগিয়ে থাকবে এমন বিছানার উপরে এমন ফরাসের উপরে যার যার অভ্যন্তর ভাগ থাকবে পুরো রেশমি কাপড়ের সেটার অবস্থান থাকবে কিন্তু পরবর্তী এসে যখন পরবর্তী যারা যারা দ্বিতীয় সারিদি ইমানদার যারা যারা মর্যাদা পৌঁছতে পারেনি যে মর্যাদা পৌঁছার দরকার ছিল আবরার আল্লাহর বিশেষ বান্ধবদের যারা পৌঁছতে পারেনি তাদের যে জান্নাতের জান্নাতের যাদের কৃষি ঠেস দিবে এটা বর্ণনা করার সাথে আল্লাহ তারা বলছেন যে তাদের যে জিনিসে তারা ঠেক দেবে হচ্ছে মোত্তা ইন আল্লাহ রফরফ ইন খুদ্রিন ও আবকারি ইন হেসান যে তারা থাকবে এই এই তারা ঠেস দিয়ে থাকবে सबुज गालेचारे स्पेशल बला भरे রেশমি কাপড়ের থাকবে সেটা বলা হয়নি আবার বলেছেন হেসান এবং সেখানে থাকবে সুন্দর সুন্দর আঁক বিশিষ্ট দাগ বিশিষ্ট থাকবে অর্থাৎ তাদের সুন্দর সুন্দর দাগ থাকবে কিন্তু ওইখানে যে আলাদা একটা অতিরিক্ত রেশমির ইয়া ছিল সেটা শুধু প্রথম যারা জান্নাতে যাবে তাদের জন্য নির্ধারণ করে সেটা বলা হয়েছে এর অর্থ হচ্ছে জান্নাতের স্তর বিন্যাস রয়েছে প্রত্যেকের জন্য আল্লাহ তারা তার সুন্দর্য যতটুকু তার চোখে মাথায় আসে এর চেয়ে সুন্দর জিনিস দেবেন কিন্তু এর উপরে যারা যাবে তাদের স্তরে যেটা থাকবে সেই স্তরের সুন্দর্য ইনি কল্পনাও করেনা এত তার মনে দুঃখও নেই কিন্তু যিনি উপরে গেছেন তিনি এর ভালো জিনিস পেয়ে যাবেন এবং তিনি আরো বেশি আনন্দ উপভোগ করতে পারবেন আল্লাহ তালা এখানে কোরআনে কারিমে প্রথম যারা এই প্রথম যারা প্রথম দুই জানতে যাদের জন্য বলা হয়েছে বিশেষ আল্লাহর ন্যাক্কা বিশেষ বান্ধাদের জন্য সেখানে আল্লাহ তালা যে সমস্ত হৌর আইন দিবেন তাদের অর্থাৎ দাগর নয়না হৌরদের দিবেন তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন কান্না লিয়াকুত লয়া কুতার যান যে এরা যেন ইয়াকুতমার যান পাথরের প্রভাল তাদের এক একজন দেখতে দুজন আহ হুর থাকবে এই দুজন হুর যেন ইয়াকু তোমার যান দুইজনের মধ্যে এরকম অবস্থা করছে কারা তারা তারা যখন প্রথম স্তরে যারা উপর স্তরে জানাতে যারা থাকবে তাদের জন্য এর বিপরীতে যখন আল্লাহ যে নিচে এর নিচের স্তরে জানাতে যারা যাবে তাদের ব্যাপারে আলোচনা করে তখন বলেছেন ফিহিননা খেয়ে রাতুন সেখানে তারা থাকবে উত্তম নারী সুন্দর দেখতে সুন্দর এরকম বলা হয়েছে কিন্তু এখানে বলা হয় নাই কান্না হুন্মার জান এর অর্থ হচ্ছে ইয়াকু তুমার যান উঁচু স্তরে জান্নাতিদের জন্য তাদের অবস্থান এত সুন্দর থাকবে যে সেখানে তাদের ডাগর যে হুররা থাকবে তারা ইয়াকু তোমার যানের সাথে তুলনীয় আর এর পরে জান্নাত যারা থাকবে হুর থাকবে কিন্তু তাদের সৌন্দর্য ওদের মতো হবে না তারা সুন্দর কিন্তু তারা ওই ইয়াকু তোমার যানের মতো সেই সেই সেই গুণ গুনাগুণ তাদের বিশেষ হবে না অনুরূপভাবে আল্লাহ তালা গাছ গাছালির ব্যাপারটা ভিন্ন করেছেন আল্লাহ তালা বলছেন যখন জানাতে যারা প্রথম উপরস্তরে যাবে তাদের ব্যাপারে বলেছেন যে দেওয়া আফনান বিভিন্ন রকমের তার ফনের কোন বিভক্ত বহু সৌন্দর্য সৌন্দর্য নিয়ে এই সেখানে অবস্থান করছে কিন্তু যখন পরের আলোচনা আসে গাছ পরে যারা জান্নাতের এর পরের স্তরে আছে নিচ স্তরে তাদের জান্নাতের গাছ অবস্থান বলেছেন মুধা মাতান যে কালো ষ কালো অর্থাৎ অত্যন্ত সবুজের শেষ যে সুন্দর সেই সৌন্দর্য তারা পাবে কিন্তু সেখানে বলা হয় না দাওয়াত বিভিন্ন রকম বলা হয় এর হচ্ছে যে ভাগ ভাগ করা আছে তাহলে বোঝা স্তর রয়েছে আল্লাহ কোরআন কালী বিস্তারিতে বর্ণনা করেছেন এবং রসুল্লাহাম তাদিসও সেটির বর্ণনা আমরা ইনশাল্লাহ জান্নাতের স্তর নিয়ে আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা করবো ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহি